আমাদের এই কিতাব যেহেতু প্রশ্ন উত্তর আকারে তার দেওয়া রয়েছে প্রশ্ন নম্বর তেরো তাতে বলছেন লেখক যে মামান ইসলাম ইসলামের অর্থ কি অর্থ শব্দটি সাত্ত্বিক অর্থকেও সামিল আর পারিভাষিক অর্থকেও সামিল যেটা পারিভাষিক অর্থ যখন ইসলামের আলোচনা করছি সেটাকে কখনো কখনো স্যার এই অর্থ বলা হয় আল মানা স্যার এই শরীয়তের ভাষায় এর অর্থ কি সেটা হচ্ছে পরিভাষা আল ইস্তেল তো মানা শব্দটি মানা মানে আমরা মানা শব্দটি আমরা মানে বলি বাংলায় ব্যবহার করে থাকি অর্থ তো অর্থ বা মানা শব্দটি মানে শব্দটি দুটো বিষয়কে সামিল শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ বা শরীয়তের আলোচনা করছি তখন স্যার এই যখন অন্য কোন সাবজেক্টের আলোচনা করলেন তখন বলবেন যে ওই সাবজেক্টের পারিভাষিক অর্থ আমাদের যেহেতু সেটা আকিদা হোক অথবা ফেক বা অন্য বিষয়গুলি হোক সবগুলি হচ্ছে স্যার বিষয় তো ইসলামের অর্থ কি এই পারিভাষিক অর্থকে সংজ্ঞা বলা হয় তারিফ আরবিতে আরিফ মানে সংঘাত মা ইসলাম ইসলামের অর্থ কি বলছেন লেখক মা নাহ আল ইসলাম শেখ এভাবে যে তিনি বর্ণনা করেছেন এটি পারিভাষিক ভাষার এই অর্থ হয়েছে শরীয়তের ভাষায় ইসলাম একে বলা হয় এমনি শাব্দিক অর্থ শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম মানে হচ্ছে ইস্ত ইসলাম আসলামা ইউসলেম ইসলামান আরবি গ্রামার বা ভাষা যারা বুঝেন আসলামা মানে আমরা ইসলাম গ্রহণ করেছে বলে থাকি তো ইসলাম গ্রহণ করেছে মানে সে আত্মসমর্পণ করেছে এটি হচ্ছে তার ইসলাম গ্রহণ করা আসলামা ইউসলেম ও ইসলামান এখান থেকে মজগার ইসলাম আর যেই ব্যক্তি এই কাজটি করে সে হচ্ছে ফহ মুসলিম সে হচ্ছে মুসলিম সে হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী তো ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে বা বিধানিক অর্থ হচ্ছে আল ইসলাম আত্মসমর্পণ করা যখন সুলাইমান আলহ ইসলামের কাছে আগমন করলেন তখন বলেছেন ও আসসলাম তো মা সুলেমান আলীলাহিউদ্দিল আলমী আমি আত্মসমর্পণ করেছি সুলেমান আলী ইসলামের সাথে লিল্লাহ রব্দ আল্লাহর কাছে জিনিস জাহানের রকম আত্মসমর্পণ করা এখন পারিভাষিক অর্থ ভাষার এই অর্থ বলছেন আল ইস ইসলাম লিল্লাহ বিত্তৌহিত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কিভাবে কিসের মাধ্যমে প্রথম হচ্ছে বিত্তৌহিত একত্রের মাধ্যমে তহির ছাড়া আল্লাহর সামনে আত্মসমর্পণ হয় না কেউ যদি আল্লাহ রে আমল করে আমলক সে আল্লাহ আত্মসমর্পণ করলো না সে আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করে দরগাওয়ালারা দরগার কাছে মাজারে আত্মসমর্পণ করে দূর্গাওয়ালারা প্রতিমা পূজারীরা প্রতিমার সামনে আত্মসমর্পণ করে এইভাবে যারা মানবরচিত আইনে বিশ্বাসী তারা মানবরচিত আইনের সামনে আত্মসমর্পণ করে সারেন্ডার করে তাহলে তারা আল্লাহর তৌহিদের সাথে আত্মসমর্পণ করলো না আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বি তৌহিদ আল্লাহর একত্বের সাথে এর আগেও বলেছি যদি একত্ব না থাকে কোন এবাদতে তো সেই এবাদতের নাম এ বাদত নাই সেই এবাদতের নাম হচ্ছে শির তৌহিদের সাথে আল্লাহর একত্রের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক দুই নম্বর হচ্ছে ওয়াল্লিয় তা এবং ভালো কাজের মাধ্যমে তার অনুগত হওয়া আল্লাহর অনুগত হওয়া ভালো কাজের মাধ্যমে তা ভালো কাজকে বলা হয় যেমন মাসিয়া নাফার মানে গুনার কাজকে বলা ভালো কাজের মাধ্যমে আপনি যে আল্লাহ অনুগত এটা আপনি প্রমাণ করে দিবেন। ইসলাম আর শুধু ইসলাম মৌখিক বিষয় নয়সুল্লাহ পড়েন বা নিজেকে মুসলিম বলেন ব্যাস মুসলিম হয়ে গেলেন না না দুই নম্বর তাহলে নেক আমলের মাধ্যমে সৎ কর্মের মাধ্যমে আল্লাহর কাছে অনুগত হয়ে যাওয়া আল্লাহর অনুগত হয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে যাবতীয় সির্ক থেকে মুক্ত হওয়া থেকে মুক্ত হওয়া অনেক সময় আনুগত্য হয় আর আত্মসমর্পণ হয় কিন্তু সেটা নিখুত নির্ভেজাল হয় না বাহ্যিক আত্মসমর্পণ করে শত্রুপক্ষ যখন হেরে যায় এই দুনিয়ার যুদ্ধে তখন যাদের কাছে হেরে গেছে তাদের সামনে আত্মসমর্পণ করে এবং তাদের অনগত হয়ে যায় যা করবেন তাই কিন্তু অন্তর থেকে হলুস নেই নিষ্ঠার সাথে করে না সুযোগ পেলেই কামড় দিয়ে দিবে সুযোগ পেলেই বিদ্রোহ করবে ইত্যাদি এই তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অল হলুস মিনা শির আল্লাহ রব্দুল আলমী প্রতিষ্ঠা করবেন মোহান আল্লাহ সাদ করেন ওমান আহসান ও দিন আসলাম আয়াত একশো ১২৫। ওর চাইতে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বেশি ভালো আর কে হতে পারে আসলামা যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দিয়েছে আল্লাহর কাছে মানে আত্মসমর্পণ করেছে এখানে আসলামা শব্দটি এসেছে দেখাতে চেয়েছেন আসলাম মানে এখানে ঝুকিয়ে দেওয়া শির নত করে দেওয়া আত্মসমর্পণ করা যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে ওর চাইতে ভালো দিন আর কার হইতে পারে তাহলে দিন সব চাইতে ভালো তখনই হবে যখন পুরোপুরি আল্লাহর সামনে আপনি আমি আত্মসমর্পণ করে দিব তহিদের সাথে আত্মসমর্পণ করা আর ভালো কাজে মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করা এবং শির মুক্ত হয়ে যাওয়া এই তিনটি কথা মনে রাখে তাহলে আসলাম মানে আত্মসমর্পণ এটা ঈশ্বরানি সারি আয়াতে জানলাম দ্বিতীয় আয়াত মহান করেছেন আত্মসমর্পণ করল ইউসলে মাহু চেহারাকে ঝুঁকিয়ে দিল সাব্দি করত তার মানে আত্মসমর্পণ করলো যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো ওয়াহুয়া মহসেন এবং সেব আত্মসমর্পণ করেছে আর তার সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে হলুসিয়াত রয়েছে নিষ্ঠা রয়েছে সেই ব্যক্তি সদাচরণের সাথে আত্মসমর্পণ করেছে মোহসেন দুটো এখানে শর্ত লাগানো হয়েছে सामने झुके आत्मसमर्पण कर कार गुण और आकीदार अलमागुण कबूल दो गुरुपूर्ण शर्त रही है शर्त उल्लेख कर संक्षेप একটি হচ্ছে আসলামা ও যাহু আর একটা হচ্ছে এহসান তো যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল এ হচ্ছে এখলাস এখলাস তৌহিদ জি তৌহিদ এবং এখলাসের সাথে প্রথম শর্ত আমল কবর হচ্ছে যে আপনার আকিদে আমলের জন্য তৌহিদ থাকি এখলাস থাকি দুনিয়ার গরজ মুক্ত থাকে যেখানে বাদবন্দি কি দ্বিতীয় শর্ত হচ্ছে সন্ন্যার অনুকুলে হওয়া সন্ন্যতের অনুসরণ করা সন্নাভিত্তিক হওয়া অবা মহসেন্নার সেই ব্যক্তি মোহসেন্ট মোহসেন মা আল্লাহ আল্লাহর সাথে যেমন মোহসেন তেমনই রসুল উল্লাহ সালামের সাথে মহসেন সে নিষ্ঠা নিষ্ঠার সাথে রসুর উল্লাহ সাল্লাহামের অনুসারী যে ব্যক্তির মধ্যে এই দুটো শর্ত পাওয়া যাবে আল্লাহর সামনে ঝুঁকে গেল এবং সেই ব্যক্তির নিষ্ঠা বানব সেই ব্যক্তি সন্ন্যার অনুসারী তার মানে সে সিরপমুক্ত এবং বেদাতমুক্ত সিরক মুক্ত আসবে সবচেয়ে উত্তম কোয়ালিটি আমল এবং এই আমল নষ্ট হবে না কারণ আমল কবুল হওয়ার শর্ত পুরা করেছে পক্ষান্তরে আমল পাহাড় সম পরিমাণ সারা পৃথিবী ভরপুর যদি আমল থাকে কিন্তু এই দুটো শর্তের কোন এক শর্তে যদি ঘাটতি থাকে বিদাত মিশ্রিত আমল। অথবা শির মিশ্রিত আমল তাহলে আমল ধ্বংস হয়ে যাবে শিরকের সংমিশ্রণ হলে শির যদি হয় সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বড় শির হলে আর ছোট শির খলে যে আমলে ছোট শির ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে আর বিদাৎ যে আমলে ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে কথাগুলি ভালো করে মনে রাখে সুতরাং শির্ক মুক্ত বেদাত মুক্ত হয়ে যদি আমল করেন তো অল্প আমলেই আপনি ইহকাল সম্মানিত আপনার অল্প মানে এই না যে ফরজ ছাড়বেন আপনি অল্প মানে সর্বনিম্ন হচ্ছে অল্প ফরজ আদায় করা অল্প মানে হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে অল্প আর তারপরে সন্ন্যত বেশি বেশি নফল বেশি বেশি মকরু হাত অপছন্দনীয় থেকে বেঁচে থাকা তখন বলবো যে আপনার এখন বেশি আমল হতে লেগেছে অনেকে সাধারণ মানুষ মনে করেন যে অল্প মানে তাহলে ফরজ হ্যাঁ সলাতেও যদি ঘাটতি থাকে ফরজ শ্যামেও ঘাটতি আছে ফরজ জাকাতেও ঘাটতি আছে ফরজ হজেও ঘাটতি আছে ফরজ মাতা পিতার সাথে সদ ব্যবহারে সদ ঘাটতি আছে আর আমল হ্যাঁ তৌহি সন্না ভিত্তি সহি আকিদার লোক না না না মুক্তির জন্য যথেষ্ট নাই সর্বনিম্ন মানে সর্বনিম্ন হচ্ছে ফরজ আদি করা তার সাথে সাথে নেগেটিভ যেটা কাবায়ের থেকে বেঁচে থাকবে এজাজ কাবায়েরও শর্ত হচ্ছে কাবিরা গোনাগুলিতে বেঁচে থাকতে হবে স্থগিরা যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং সে নিষ্ঠাবানু বটে ফাঁকাত ইসলাম সাকবেল অরুতেলসকা তাহলে সেই ব্যক্তি মজবুত করে ধারণ করলো এমন মজবুত হাতুল যেটা কখনো ভেঙে যায় না যেটা কখনো ছেড়ে যায় না যেটা কখনো নষ্ট হয় না ইসলাম থাকা তাহলে সে ধারণ করলো অরুয়াতিল মজবুত হাতুল সুরা লোকমান আয়াত নম্বর বাইশ তৃতীয় আয়াত সুরাহ আয় নম্বর চৌত্রিশ মহানাল্লাহ করেছেন হ্যাঁ দ্বিতীয় আয়তে যেটা দেখাবার সেটা হচ্ছে ইউসলে মজাহ এখানে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে তাহলে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা তৃতীয় আয়াত এখানেও এ শব্দটি এসেছে আল্লাহ বলছেন ফাই এলাহুক এলাহু ওয়াহেদ সুতরাং মনে রেখো যে তোমাদের মাবুদ উপাস্য হচ্ছেন এক মাবুদ মাবুদ। একই তিনি আল্লাহ তিনি রহমান যার বহু সুন্দর সুন্দর নাম রয়েছে ফাইলাহু আসলেমু তার কাছেই তার প্রতি তোমরা আত্মসমর্পণ করে এই যে আসলেমু আসলামা থেকে তার কাছে আত্মসমর্পণ করো তাহলে দাও অবশ্য সুসংবাদ দিয়ে দাও সম্বোধন করা হচ্ছে রসুলামকে কারণ তার প্রতি আল কোরআন নাজল হচ্ছে তিনি কোরআন তার প্রথম সম্বোধিত হয়েছেন আর মুখবেদিন যারাই এ দিন তহিদ সন্না ভিত্তিক পালন করবে এবং আল্লাহ অভিমুখী হবে মকবুদ্দিন এখবাত থেকে যে যত বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়তে পারবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও এগুলি হচ্ছে অন্তরের আমলে যে মহবুদ্দিন অর্থাৎ যার মধ্যে এখবাত রয়েছে আল্লাহ অভিমুখী হওয়ার গুণ রয়েছে এটি হচ্ছে তাজকিয়া এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি এগুলি হচ্ছে আত্মাকে পাক পবিত্র করার গুরুত্বপূর্ণ উপায় যেগুলি তার একটি সবসময় অন্তর আল্লাহর দিকে যেন ঝাপিয়ে থাকে আল্লাহ অভিমুখী হয়ে থাকে আর আত্মার পরিশুদ্ধির নামে আর রুহাতিয়ান রুহানিয়াতের নামে সুফি ইজ ইসলামী নেই পের নেই। যে কোন পীর ধরবেন আর ফিরের কিছু ওজিফা নেবেন আর সেগুলির ওপর আপনি কিছু তরবিয়ত প্রশিক্ষণ নেবেন আর বেশ কিছু যে তাদের বানাওয়ার বেদাতি জি কি রাজকার তখন আপনার রুহানিয়াত আপনার আত্মার পরিশুদ্ধি হবে হবে এগুলি রুহানিয়াত কোরআন কেরিমে যেমন শরীরের চাহিদা পূরণ করা হয়েছে তেমনি আত্মা রুহের চাহিদা পূরণ করা হয়েছে আর রুহের চাহিদা যেগুলি পূরণ করা হয়েছে সেগুলি রুহানিয়া যেগুলি দ্বারা রুহ হ্যাঁ উন্নত হয় রুহ শক্তিশালী হয় শক্তিশালী হয় যেগুলো হচ্ছে আমালুল কলু হৃদয় রাহাম চোদ্দ নম্বর প্রশ্নে বলছেন এর এটা একটি কথা বলেছিলেন সেটি বারো নম্বর প্রশ্নে তা হচ্ছে দীন ইসলামের ইস্তর দিনে ইসলামী স্তর আশা করি যারা নিয়মিত দিন চর্চা করছেন জানা আছে ইসলাম ইমান এবং এহসান সংক্ষেপে আলোচনা করেছিলাম বিস্তারিত ইনশাল তাহলে যেহেতু আসবে জন্য এই বিষয় আর বিস্তারিত আলোচনা করিনি ইসলাম ইমান এহসান আর এই সম্পর্কে বলেছিলাম যে পাশাপাশি তিনটাকে যখন রাখবেন প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে ইসলাম বাহ্যিক আমলগুলিকে সামিল দেখেন ইসলামের পাঁচটি যে স্তম্ভ রয়েছে সবগুলি বাহ্যিক অম্ব ইমান আভ্যন্তরীণ অন্তরের আমলকে সামিল এহসান এই ইসলাম ইমানের উচ্চ স্তর নিষ্ঠার সাথে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা এবং আল্লাহ রব্বুল আলমিন এবং তার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সাথে এহসান সদাচরণ করা সংক্ষেপে এই এহসানের আপনাদেরকে ব্যাখ্যা বা সংজ্ঞা বুঝাইলাম যে এসান আল্লাহর সাথে আল্লাহর সমস্ত বান্দা তার মধ্যে প্রথম মমিন মমিনাতের সাথে সদাচরণ তারপরে মানুষ প্রতিটি মানুষের সাথে ব্যবহার সদাচরণ প্রতিটি সৃষ্টি সৃষ্টির সাথে সদ সদ্বার সদাচরণ জি হচ্ছে এহসান এহসান হচ্ছে দিনের সর্বোচ্চ স্তর এগুলি যখন পাশাপাশি তিনটি উল্লেখ করবো তো প্রত্যেকটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে কিন্তু যখন একটি বলবো তখন বাকি সবগুলিকে সামিল হয়ে যাবে পুরো দিনকে সামিল হয়ে যাবে যখন ইসলাম বলবো তার মধ্যে ইমানও চলে আসবে এহসানও চলে আসবে যখন ইমান বলবো তার মধ্যে ইসলামও চলে আসবে এহসান ও চলে আসবে যখন এহসান বলবো তখন এহসানের ভিতরে ইসলামও আছে আর ইমান ব্যক্তির মধ্যে এহসানের যদি বৈশিষ্ট্য গুণ থাকে তার মধ্যে স্তম্ভ রয়েছে এবং ইসলামের পাঁচটি রকম রয়েছে এইভাবে তো এই যে কথাটি এর আগে বলা হয়েছিল বলছি যে এর দলিল কি যে যখন একটির প্রয়োগ করবো ইসলামের প্রয়োগ করবো অথবা ইমানের প্রয়োগ করবো বা এস্তানের প্রয়োগ করবো তখন পুরো দিনটাকে সামিল হয়ে যাবে অন্য ভাষা দিয়ে বোঝা যখন বলবো যে এই লোকটি মুসলিম তার মানে সে ইমানদারও এবং সেই ব্যক্তি যদি সত্যিকার মুসলিম হয় খাঁটি মুসলিম হয় তো সে মুসিন্দ এহসানকারীও আর যত এই বৈশিষ্ট্য গুণগুলি কমবে তত বেশি সে দুর্বল ইমান দুর্বল ইসলামে মানুষ হবে জি আর যখন দুর্বল হতে লাগবে তখন একজন মুসলিমের আর একটা টাইটেল বাড়বে তা হচ্ছে ফাঁসে গুনাগার পাপিস্ট জি মুসলিম জি জবাব বলছেন যে মহান আল্লাহ বলেছেন এর দল ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ নিক দিন হচ্ছে একমাত্র ইসলাম তাহলে দিন বললেন ইসলাম কি আর দিনের স্তর বলা হচ্ছে দিনের স্তরের একটা স্তর হচ্ছে ইমান দিনের একটা স্তর হচ্ছে এহসান তাহলে দিন যখন ইসলাম তাহলে ইসলামের ভিতরে ইমানও আছে আর এহসানও তার অন্তর্ভুক্ত সুরহ আল ইমরান আয়াত নম্বর উনিশ নবিস বলেছেন হাদিস থেকে একটি দলিল বলছেন বাদা আর ইসলাম ও গরিবান ইসলামের সূচনা হয়েছে আগন্তুক প্রথম ইসলামে যখন সূচনা হয় তখন ইসলাম একবারে অপরিচিত আগন্তুক হ্যাঁ যেন মানুষের কাছে একটি আজব জিনিস দুর্বল কেউ চেনে না ইসলামকে কেউ নিতে চায় না কেউ মানতে চায় না একমাত্র দুর্বল অসহায় আর অল্প কিছু ভালো প্রকৃতির মানুষ ছিল যারা সমাজে প্রতাপশালী ছিল প্রভাবশালী ছিল তারপরও তারা কবল করেছে যেমন আল্লাহ কিন্তু অধিকাংশ যারা প্রভাবশালী নেতা তারা ইসলামকে গরিব ঈশ্বর করে এখন কথা বলতে আসলে না এটা মেনে নেওয়া যায় না ইসলামের কাছে আসতে রাজি হয় না ইসলাম আগন্তুক হয়ে শুরু হয়েছে উদ গরিবন কামা বাদা আর যেমন ইসলামের সূচনা হয়েছে আগন্তুক সেই দিকেই আর সেই রকমই আগন্তুক হওয়ার দিকে ফিরে যাবে প্রত্যাবর্তন করবে এমন একটা সময় আসবে ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে বর্তমান মুসলিম বিশ্বে আপনি চলাফেরা করলে মুসলিম সমাজে চলাফেরা করলে সত্যি যদি ইসলাম পালন করেন তো আপনি একটা তাদের কাছে আজব লোক আজগীর কথা আপনার আজগী মানুষ যারা শিরকি আকিদা বহন করে বেদাতে আকিদা বহন করে মুসলিম সমাজে তাদের কাছে কথা যদি বলেন সন্ন্যার কথা বলেন আরে কি আজগুলো করে কি বলে আগন্তুক ব্যক্তি আপনি আর আপনি যেই সহি আকিদা নিয়ে আসছেন যে শহীদ সন্না আসছেন আপনি অপরিচিত ব্যক্তি এবং আপনার কথাগুলো অপরিচিত মক্কার মুশ্রিকদের মতো তাদের আচরণ হয়ে গেলাম ছেড়ে গেছেন সেই ইসলামটা আজকালকার সিংহবাগ মুসলিমদের সামনে আগন্তুক হয়ে গেছে অপরিচিত হয়ে গেছে আজব হয়ে গেছে উদ্ভট হয়ে গেছে নতুন কথা নতুন ধর্ম বলে আখ্যায়িত করেছে তারা এই হচ্ছে মুসলিমদের চরিত্র অমুসলিম সমাজে যদি চলাফেরা করেন হ্যাঁ সমস্ত পাপ করেন অসুবিধা না কিন্তু যদি হেজাব করেন একজন বোন যদি চাকনার উপর কাপড় পরেন আপনি দাড়ি রাখেন হ্যাঁ ইসলামের ভেশভূষা যদি দেখা যায় হারিয়ে আবার কি রে কোন যুগের মানুষ এটা আগন্তুক আগন্তুক আগন্তুক তাহলে যারা বেদাকন্থী মুসলিম ভ্রান্ত কি ফাঁসে গুনাগার মুসলিম বেদিন মুসলিম নাম নামে মাত্র মুসলিম তাদের সামনে ইসলামের কথা বললে আরে কি বলে মৌলবাদী এই গালটি কাফেররা মুসলিমরা দিয়ে থাকে যাদের নাম মুসলিম ইসলাম ফিরে আসবে আবার যেমন ভাবে শুরু হয়েছিল ওই দিকে আগন্তুক হয়ে শুরু হয়েছিল সূচনা হয়েছিল আবার আগন্তুক হয়ে যাবে অপরিচিত হয়ে যাবে ইসলাম বিদ্যাতিদের কাছে অপরিচিত হয়ে গেছে সেই ইসলাম বেদিনদের কাছে হ্যাঁ ইসলাম অপরিচিত আর কাফেরদের কাছে ইসলাম অপরিচিত আপনি সব করেন স্বাধীনতা আছে কিন্তু ইসলামী বিধি বিধান পালন করতে আপনার হ্যাঁ স্বাধীনতা নেই সব ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা আছে শুধু ইসলামের কথা বললে তখন আপনার ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি মানুষ নিজের আইন তৈরি করে যাই ইচ্ছা তাই তৈরি করুক আর যেরকম ইচ্ছা সেইরকমই সাজা দিক মানবাধিকার হয় না কিন্তু কোরআন শুনার দণ্ডবিধান কথা বললে না মানবাধিকার লঙ্ঘন হয়ে যায় রসর সাহেম বলেছেন আরেকটি হাদিসে আফদালুল ইসলাম ইমান সবচাইতে উৎকৃষ্ট ইসলাম হচ্ছে আল্লাহ প্রতি ইমান লক্ষ্য করুন এই হাদিসে সবচেয়ে উত্তম বা উৎকৃষ্ট ইসলাম বলা হয়েছে আল্লাহর প্রতি তাহলে ইসলামের প্রয়োগটা ইমানের ক্ষেত্রে যখন ইসলাম বলবো তার অন্তর্ভুক্ত হবে ইমান তার অন্তর্ভুক্ত হবে এহসান যখন ওই রকম এর বিপরীতে যখন ইমান বলবো একজন বলবো এই লোকটি ইমানদার মানে সে মুসলিম এই লোকটি বড় নিষ্ঠাবান মহসিন তাহলে সেই ব্যক্তি অবশ্যই মমিন অবশ্যই মুসলিম এই হাদিসটি আফজালুল ইসলাম ইমানুন বিল্লা এই হাদিসটি মুসনাদ হাদিস মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি এই ভাষা দিয়ে নেই আমি শোনাই আমর থেকে বর্ণিত তিনি বলছেন কালসুল আল্লাহ জনক ব্যক্তি বলে আল্লাহ রসুল মাল ইসলাম ইসলাম কি জিনিস কাল বকাল তোমার হৃদয়ে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তোমার অন্তর যেন আল্লাহর সামনে ঝুঁকি যায় তাহলে অন্তরকে ঝুঁকি দিতে হবে আরবগুলা আলমের সামনে বিনয়ী হইতে হবে মেনে নিতে হবে আত্মসমর্পণ করতে হবে ওয়াইয়সলেম আল ওয়াইয়াসলাম আল মুসলিম আর মুসলিমরা যেন তোমার জবান থেকে আর হাত থেকে নিরাপদ হয়ে যায় মুসলিমরা এই জন্য বলা হয়েছে যে আসল হচ্ছে যে প্রতিটি মানুষ মুসলিম হবে আল্লাহর সামনে আত্মসমর্পণ কারণ প্রতিটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং আসল হচ্ছে যে প্রতিটি মানুষ আল্লাহ আত্মসমর্পণ করবে এই হাদিসের অর্থ মোটেই মুসলিমরা আপনার হাত থেকে নিরাপদ হবে আর অমুসলিমদের নিরাপদ থাকবে না অমুসলিমও আপনার জবানের অনিষ্ট থেকে কথার দ্বারা কষ্ট দেবেন না আপনি আপনার হাত দ্বারা কষ্ট দেবেন না আপনি খারাপ আচরণ করবেন না অবিচার করবেন না জুল অত্যাচার করবেন না আমানতে খেয়ানত করবেন না রাদ্দারি করবেন না ইত্যাদি ইত্যাদি উত্তম চরিত্র ইসলামের প্রতিটি মানুষের সাথে দেখাতে হবে সেটা হচ্ছে মুসলিম হোক অথবা অমুসলিম হোক দ্বিতীয় প্রশ্ন এটি দ্বিতীয় বাক্য এটি ছিল তৃতীয় ফাইজুল ইসলাম আফজাল কোন ইসলাম বেশি উৎকৃষ্ট জিজ্ঞাসা করেন কোন ইসলাম বেশি উত্তম বা বেশি উৎকৃষ্ট আফজাল তাহলে বলে আল ইমান ইমান ইমান আল্লাহর প্রতি ইমান তাহলে ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করল উত্তম ইসলাম তখন ইমান বলে তার উত্তর দিলেন রসুরুল্লাহ সাল আলী সাল্লাম আর থেকে সেখানে জিজ্ঞাসা করা হয় রসুল্লাহামকে আইউল আমলি আফদাল কোন আমলটি সবচেয়ে উৎকৃষ্ট তখন প্রথম উত্তর দিয়েছিলেন ইমানুল বিল্লাহ ও রসুল আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এ হচ্ছে সবচাইতে উত্তম আমল এই জন্য ইমান আমলে আমল ইমানের অন্তর্ভুক্তি ইমান শুধু বিশ্বাসের না নয় এটি হচ্ছে আখিরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা শুধু বিশ্বাসকে ইমান বলেছে তারা ভুল ব্যাখ্যা করেছে তো এই ছিল আজকের আলোচনা আর আলোচনা মোটামুটি আধা ঘন্টা যেহেতু হয়ে গেছে সুতরাং আর বেশি না বাড়িয়ে এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলমে যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের আকিদা আমলের আখলাদ চরিত্রের সবকিছুর সংশোধনের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের পাপাচার থেকে অন্যায় থেকে অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত